إن الحمد, لله إن الحمد لله نحمده ونستعيده ونستغفره ونؤمن به ونتبكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله الذي اشرف الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد يقول الله سبحانه وتعالى وان تطيعوه تهتدوا وما على الرسول الا البلاغ المبين থাকে না থাকছে এমন থাকছে সম্মানিত উপস্থিতি সদিমন্ডলী শুরুতেই আমরা আল্লাহ সুবাহ হচ্ছি আল্লাহ হব্বুর আল আমিনের অসংখ্য অগণিত শুক্রিয় আদায় করছি যে মেহরবানি করে আমাদেরকে আজকে এই দিন মজলিসে একটি মজলিসে আইজিতে আমাদেরকে একত্রিত হওয়ার ট্রফিক দিয়েছেন এজন্য আল্লাহ সুবাহন তালার শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সময় সুধুমন্ডলী আসলে অনেকদিন আগ থেকেই আমরা আলোচনা করি যে মাতের আকৃতার ক্ষেত্রে যেই মূলনীতিগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম মূলনীতিগুলো অনেক নয় কিন্তু আমরা এই বিষয়গুলো যেহেতু এই মূলনীতিগুলো জানার পাশাপাশি আমাদেরকে এর ব্যাখ্যা সম্পর্কে জানতে হবে এজন্য এই ব্যাখ্যা ব্যাখ্যাসহ আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে কোনো সন্দেহ নেই আকিদার মৌলিক জ্ঞান থাকলেই শুধু আকিদার মূল্য উপলব্ধি করা সহজ হয় এখন আকিদার মৌলিক জ্ঞান আছে বলেই আমরা করেছি যে আকিদার ক্ষেত্রে কেউ যদি প্রাথমিক জ্ঞানের জন্য চিন্তা করেন তাহলে কিন্তু এই মূলনীতি তার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় কারণ এই মূলনীতি তিনি বুঝবেন কম এই আমরা বিষয়গুলো যখন আলোচনা করছিলাম তখন আমরা সেক্ষেত্রে একটু বিস্তর দীর্ঘ আলোচনা করতে শুরু করেছিলাম আজকের যে আলোচনা আমরা শুরু করুন ইনশাল্লাহতালা আমরা এই আখিরের যে মূলনীতিগুলোর প্রাথমিক যে আলোচনা প্রথম পর্বে আলোচনা করতেছিলাম আহলোচন অল জামাতের কাছে দলিল গ্রহণ ও দলিল পেশের ক্ষেত্রে আহলোচনীতল জামাত যে মূলনীতিগুলোর অনুসরণ করে থাকে সেই মূলনীতিগুলো কি কি সেগুলো আমরা আলোচনা শুরু করেছিলাম এবং আমরা একাধারে প্রায় ছয়টি মূলনীতির উপর কথা বলেছি আজকে ইনশাআল্লাহ তারা সপ্তম মূলনীতি থেকে শুরু হবে এর আগে আমি একটি মুখাধ্যমা একটা ভূমিকা দেব ভূমিকাটি খুব ইম্পর্টেন্ট এই আজকে যে ভূমিকাটি দেব ভূমিকাটি আমাদের খুব কয়েকটি বিষয়ের সাথে রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই মাসের সাথে রিলেটেড বিভ্রান্তির মধ্যে একটি বিভ্রান্তি এই মাসের মধ্যে আমাদের সমাজে মুসলিম সমাজের মধ্যে মুসলমানদের মধ্যে লাভ করেছে আকর্ষণ করতে চাই শাহাবর মাস একটি ফজিল মাস একটি মর্যাদাপূর্ণ মাস যে মাসের মর্যাদা রসল উল্লাহাম হাদিজের মাধ্যমে সাব্যস্ত করেছেন এবং যে মাসের মর্যাদার উপর রসুল উল্লা সুল্লাহলাম থেকে শহীদ হাদিস সাব্যস্ত হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাহবার মাস অনেক মাসই আছে যে মাসের কোন গুরুত্ব সাব্যস্ত হয়নি কিন্তু শাহবার মাসের ফজিলত গুরুত্ব সাব্যস্ত হয়েছে রসুল উল্লাহলাম হাদিসের মাধ্যমে তোর মধ্যে প্রথম কথা হচ্ছে রসরুল্লাহাম একটি হাদিসের মধ্যে আইসাদিন যে এটি এমন একটি মাস যে মাস সম্পর্কে মানুষ অমনোযোগী হয়ে যায় রজব এবং রমাদান মাসের মাঝে মানে মানুষ মাসের গুরুত্ব সম্পর্কে আসলে উপলব্ধি করতে পারে না রজত এবং রমাদান দুইটি গুরুত্বপূর্ণ মাসের মধ্যে পড়ার কারণে রমাদান মাস একেবারে গুরুত্বপূর্ণ মাস যে মাসের মর্যাদার জন্য এতটুকু যথেষ্ট আল্লাহ সুবাহানুদাউল ফানের মধ্যে আল্লাহ সুবাহুল আমরা জানি গুরুত্ব সম্পর্কে মুসলমানদের কাছে আরমিনের কাছে মাসের সংখ্যা হচ্ছে কতটি বারোটি মিনহা আর বাতুল হরুম তার মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস এই হারাম মাস গুলোর মধ্যে অন্যতম একটি হারাম মাস হচ্ছে রজব মাস সুতরাং হারাম ও পবিত্র মাসের অন্যতম একটি মাস হচ্ছে রজব মাস এই মাসের গুরুত্ব রয়েছে এই দুটি মাসের মাঝখানে একটি মাস সেটি হচ্ছে শাহবার মাস দুটি গুরুত্বপূর্ণ মাস থাকার কারণে শাহাবান মাস সম্পর্কে অনেক লোক এই বেখবর অমনোযোগী থাকেন রসমুল্লাহ সাল্লাহ থেকে আয়সিল্লা ধারণা বর্ণনা করেন যে অনেকেই গুরুত্ব দিতে পারেন না শাহাবান মাসের yahadistike eti bujhe lacche diti number hocche rasulullah sallallahu alaihi wasallam diti number je bishoyti bolechen rasulullah sallallahu alaihi الله innahu shahrun turfahu fihi al a'malu যে মাসের মধ্যে আল্লাহ সেই আমল গুলো পেশ করা হয় তাকে বর্ণিত এবং শহীদ বর্ণিত হয়েছে এখান থেকে বুঝা যাচ্ছে যে এই মাসে গুরুত্ব রয়েছে রসুল বলতেছেন ওভর যে আমি পছন্দ করি আমি ভালোবাসি যে আমার আমল সম তুলে ধরা হোক ও রোজা দাঁড়া রোজা অবস্থায় আমার আমল সমস্ত হয়েছে আই শাহ লকডাউন থেকে হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে তিনি বলেন কারসুর সাল্লাহাম শাহবান মাসে রোজা রাখতেন মানে অল্প কয়েকদিন ছাড়া দুই একদিন ছাড়া উল্লাহ সুল্লাহ ইসলাম শাহবান মাস পুরোটাই রোজা রাখতেন এটি হাদিস দা সৈত হয়েছে মহামুব যে মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন তিন নম্বর আরেকটি পয়েন্ট আলোচনা করবো সেটি আতার আহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে একটি মকুফে কিন্তু যেটি আমার একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ সুবাহ তারা বান্দারের যে হায়াত রয়েছে জীবনের ব্যাপারে আল্লাহ রব পুরা বছরের বিষয়টি মানুষের হায়াত সম্পর্কে লিখিত দিয়ে দেন পেরেস কাছে লিখিত দিয়ে দেন এই জন্য বলেন যে বান্ধবের মধ্যে আছে তার নাম মৃতদের মধ্যে লিখে দিয়ে দিয়েছেন ফেরেস কাছে মানে এই ব্যক্তি মারা যাবে এবছরের মধ্যে লিস্টেড লিস্টেড মৃত সমস্ত ব্যক্তি মধ্যে সেই ব্যক্তি বিয়ে করতেছে এবং তার সন্তানও হচ্ছে मृत्युर नाम लिखित मृत व्यक्ति दिखाई आयशादी हाथी बर्फू बणा करफू बननाट द्वारा सही सब्यस्त नुद्ध आता एर मोर्सलवायत रही है मोर्सालवायतर दलिल हिसेबी ग्रहण कर মোরসাল রেওয়াত সহযোগিতা করতেছে এই দয়িজটাও কথা রেওয়াত সেটি হচ্ছে এই মাসের ফজিলতের ব্যাপারে উল্লা সাল ইসলাম থেকে অনেকগুলো হাদিস অনেকগুলো বর্ণনা এসেছে সুতরাং এই মাসকে গুরুত্ব আর বিষয় রয়েছে এই মাসে বেশি বেশি শ্রীরাম পালন করার বিষয় রয়েছে পাঁচটি আহিস করেছেন সবগুলো আলোচনা করার সময় নেই সিয়াম আমরা এই মাসের মধ্যে আল্লাহ রাজ্য তবা এবং ইস্তেফার করবো বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলমীর কাছে ক্ষমা চাওয়ার জন্য চেষ্টা করব যাতে করে আমরা রমাদান যে মাস রয়েছে সেই মাস আমরা লাভ করতে পারি তৃতীয় নম্বর হচ্ছে সিয়ামের মাধ্যমে রমাদান মাসের জন্য প্রস্তুতি নেয়া মাসের জন্য বেশি বেশি করে প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করা যে সামনে যেহেতু রমাদান মাস আসছে তা এই রমাদান মাসের জন্য আমাদের প্রস্তুতি শোনা যায় মসজিদে বিভিন্ন ইমামদের খোদ্বার মধ্যে সেটি হচ্ছে এই মাসে রসল এই আদৌখ করেছেন কিনা আল্লাহ মু এই দোয়াটি মানে অনেক কথা উল্লেখ করা হয়েছে এই ধরনের কোন বর্ণনা সাব্যস্ত হয়নি বরং ইয়াহিয়াবিকাচি রহমদ্ুল্লাহের মধ্যে একজন ইয়াহিয়া আবিকাচি রহমতুল্লাহ রায় তিনি বলেন যারা আল্লাহবুল আলমিনের কাছে এই দোয়া করতেন এই দোয়া করতেন আল্লাহ নয় শাহবান সুতরাং কেউ যদি মনে করেন যে এই দোয়া সলফে অনেকে করেছেন কেউ যদি করতে যান। তিনি করতে পারেন কিন্তু ইসলামের হাদিস দ্বারা এই কোন দোয়ার সাব্যস্ত হয়নি এখানে মানে বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো দোয়ার জন্য দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে খেয়াল দোয়ার জন্য শর্ত নয় যে এখন আপনার বলতে পারেন যে দা হাদিস সাব্যস্ত হয়নি তাহলে মানে এই কেন বলতেছেন দোয়ার জন্য শর্ত নয় যে দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হতে হবে কিন্তু কোন দোয়ার ফজিল অথবা কোন দোয়া দোয়ার করেছেন সেটি যদি সাব্যস্ত করতে চায় তাহলে অবশ্যই তাকে হাদিসের মাধ্যমে তাকে সেটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত করতে হবে কথাটা বুঝতে পারলাম না। আর এমনি আপনি যে কোনো দোয়া করতে পারেন এই কারণে আমরা বলেছি যে আপনি যদি এই দোয়ার আল্লাহ নজ ও সাবান ও বাল্লিক সেটা আপনি করতে কোনো অসুবিধা নেই করতে পারবেন এই দোয়াটা এমনি যদি করেন কোনো অসুবিধা নেই অনেকে করেছেন এই আলোকে যদি আপনি করেন সেটা করতে কোনো আপত্তি নেই করতে পারবেন কিন্তু যদি বলেন রসুন উল্লাস সমর্থন করেছেন যদি বলেন এই দোয়া তাহলে অবশ্যই আপনাকে হাদিসের মাধ্যমে সেটি সাব্যস্ত করতে হবে বুঝে আসছে কিনা ব্যাপারটা এই যদি বলেন যে টয়লেটের মধ্যে যাওয়ার সময় এই দোয়া করে এটি হাদিস সাব্যস্ত করতে হবে রসুল উল্লাস টয়লেটের মধ্যে যাওয়ার সময় দোয়া কিনা কিন্তু টয়লেটে সময় যদি আপনি এমন দোয়া এমন কোন দোয়া করলে কোন ধরনের নিষেধাজ্ঞা নেই বুঝে আসছে কারণ দোয়ার জন্য দোয়া সাব্যস্ত হতে হবে শর্ত নয় দোয়ার জন্য এটি শর্ত নয় করে দিচ্ছি যাতে করে দোয়ার জন্য এটিও আলে অথবা কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি যে দোয়া আরবিতে হতে হবে একটা বিশাল বিভ্রান্তি আমাদের মধ্যে কাজ করছে সেই বিভ্রান্তিটা হচ্ছে আমরা মনে করি যে মধ্যে আমরা দোয়া করলে সেটা আমাদের অবশ্যই আরবি হতে হবে না এটি কোথাও কোন ধরনের শর্তের মধ্যে পড়ে না হাদিসের মধ্যে কোরআনের মধ্যে যে শর্ত আসেনি বিল্লামী যেটি যে শর্ত আমরা আরোপ করেছি যদি আল্লাহর কিতাবের মধ্যে না থাকে উল্লাহ সুন্লাহে তা না থাকে তাহলে সেই সত্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় ওয়াইন আমি এত শর্ত সেটা একশো শর্ত হয় জানেন শর্ত কোন লাভ নেই সপ্ত হাদিস এর মাধ্যমে সাব্যস্ত হতে হবে দোয়ার জন্য এটি কোথাও সাব্যস্ত হয়নি যে দোয়া আরবি হতে হবে উল্লাহ সুল্লাহ ইসলাম যে দোয়াগুলো করেছেন সেগুলো আরবিতে করতে হবে কারণ সেগুলি সাব্যস্ত হয়েছে আবিজির মাধ্যমে বুঝে আসছে এখন আরবিতে করতে হবে এটি আমাদের দুটি কথা আপনাদের সামনে আলোচনা করলাম এরপরে আমি যেটি বললাম সেটা হচ্ছে সাধারণ মাসের এই ফজিরত পূর্ণ এই মাসে এই মাসের মধ্যে আরেকটি বড় বিষয় এই মাসের মধ্যে পাওয়া যায় সেটা হচ্ছে এই মাসের মধ্যরজনী অথবা এই মাসের পনেরো তারিখের রাত অথবা চোদ্দ তারিখ দিবাগত যে রাত রয়েছে এই রাত নিয়ে এক বিশাল বিভ্রাত রয়েছে এটা হয়েছে বড়দিনে বিভ্রাত এই বিভ্রাটটি প্রথম নামকরণের মধ্যে রয়েছে আমরা আমরা যে কথাগুলো আলোচনা করবো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রথমে নামকরণের মধ্যে বিভ্রাট হয়েছে নাম করার মধ্যে এক নম্বর যে বিব্রাট হয়েছে সেটা হচ্ছে এর নাম দেওয়া হয়েছে শবে বরাত বরাত সব শব্দের শান্তি করতে উচিত বরাত শব্দে শান্তি করতে উচে কদর এটি কদরের অনুবাদ সুতরাং সব বরাত কেউ পর্যন্ত করে দিন সে মাসে হবে না যেহেতু আল্লাহ সুবাহি আর রমাদান মাসে সবে বরাদ যদি হয় সব বরাত রমাদ মাসে শৈব কখন রমাদ মাসে লালি কদর কিন্তু অনুবাদ হচ্ছে মূলত শৈব বিভ্রান্ত হয়েছে আমরা যারা সাধারণ লোক আছি আমাদেরকে এই বিভ্রান্তির মধ্যে দিয়েছে যে লালি রাতুল কদরকে শৈবরাত অনুবাদ করে এটাকে নিয়ে এসেছে শাহবান মাস কোনো দিন পর্যন্ত শাহবান মাসে কুলার নাজির হয়েছে এটি তিনি আর কোন আলিম বলেছেন বা কোনো ব্যক্তি বলেছেন এটি কোনোদিন সাব্যস্ত হয়নি বরং আল্লাহ সুবানের কেমন জানিয়ে দিয়েছেন কোন ধরনের বিমদ নেই কোন আলেম বলেন অন্য মাসে অবতীর্ণ হয়েছে যেহেতু বললে এই যে আয়াতের বিপরীত হবে কোরআনের আয়াতের বিপরীত কোন বক্তব্য দেয়া আরাম এবং মানে কোরআনকে অস্বীকার করার মতো বিভ্রাট দ্বিতীয় নম্বর যে বিভ্রাট নামে এই মাসের মধ্যে সাব্যস্ত হয়েছে পুরো মিথ্যা হাদিসও আসেনি সরবরাত নামে রাই রতুন নামে এই ধরনের কোন কথাই আসেনি পুরো হাদিসের মধ্যে মিথ্যা আদিশের মধ্যে আসেন মিথ্যা বানাওয়ট গাঁজাখুড়ি আদিসের মধ্যে এই ধরনের কোনো কথা আসেনি এটা আলেমের মধ্যে একদম বিভ্রান্ত পদভস্ট আলেম মূলত তো আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সর্বরাধ তে আমি কোনো হাদিস আসেনি সুতরাং কেউ যদি বলে যে সর্বপরাধ সাদা মাসে হয়েছে তাহলে শেষ দাহা মিথ্যাবাদী এবং দিনের ব্যাপারে সবচেয়ে বড় ধরনের মৃত্যু করে শুনতে হয়নি সন্দেহ নেই কারণ এইটা দ্বিতীয় বিভ্রান্ত মানে এই মাসে এই রাতের কথা রাসুল্লাহ সাল্লা ইসলাম তার কোনো হাদিসের মধ্যে বর্ণনা করেননি তার কোনো হাদিসের মধ্যে বর্ণনা করেননি তৃতীয় যে নাম করে মধ্যে হয়েছে সেটা হচ্ছে সব বরাত শব্দটি ফার্সি এটার আরবি লাইলাতুল বারাহ নামে কোনো কথাই আসলে হাদিসের মধ্যে আসেনি হাদিসের ব্যাখ্যার মধ্যে আসেনি শুধুমাত্র শুধুমাত্র শুধুমাত্রের মধ্যে আজিম আবাদ সম্ভবত ভারতবর্ষের লোক হওয়ার কারণে তিনি এই কথাটিকে বলেছেন এবং ভারতবর্ষের লোক হওয়ার কারণেই শুধু কথা বলেছেন এটি জাহেলি কথা ছাড়া আর কিছুই নয় আজিম আবাদী রহমত উল্লাই এটি একটা বিভ্রাট ছাড়া আর কিছুই নয় এটি তার একটা বড় ধরনের বিভ্রাট না বুঝার কারণ যেহেতু আরম হওয়ার কারণে তিনি এ ধরনের কথা বলেছেন কারণ লাইল এতুল বেড়া আল্ডি কথা রাত্রির কোথা সালফিসহীনের মুখ থেকে কোথাও এসেছে আমার যারা নেই এমনকি কোন মিথ্যা বর্ণনার মধ্যে আসেনি এমনকি যারা এই লাইলাতুল এতুল বারাহ কোথাও মানে যাদের দিকে সম্পর্কিত করা হয় দেখে তাদের মধ্যে কেউ এই ধরনের কোন কথা বলেছেন সেটিও প্রমাণিত হয়নি তার মধ্যে চারজন লোকের কথা আমরা আলোচনা করবো মাখুল আি রহমতুল্লাহ আলাই জিয়াদি রহমতুল্লাহ আলাই খালুদেব মাদ আল রহমতুল্লাহ আলাই লোকমানের আমের আল রহমতুল্লাহ আলাই এই চারজন সিরিয়ার সবচেয়ে বড় ব্যক্তিত্ব যারা এই রাত্রিকে এই রাত্রির ব্যাপারে যত বর্ণনা আছে সবগুলো বন্যার মধ্যে মাখুলার স্বামীর রহমতুল্লা রয়েছে সবগুলো বন্যার মধ্যে কে রয়েছেন মাখুলার স্বামীর রহমতুল্লা আলাই কিন্তু মাখুলার স্বামীর কোনো মধ্যেও নামে কোনো রাত্রির কথা কোথাও এসেছে আমার জানা নেই কোনো গ্রন্থের মধ্যে এসেছে আমার জানা নেই মধ্যে এসেছে আমার জানা নেই তাহলে এটা সবচেয়ে বড় বিভ্রাট এটা আরেকটি বড় ধরনের এখানে তৈরি হয়েছে এরপরে পাঁচ নম্বর যে কথাটি সেটি হচ্ছে এই রাতের ব্যাপারে এসেছে সেটি আমরা জানি না সেটা হচ্ছে মাসের মধ্য রজনী অথবা শাহাবান মাসের পনেরো তারিখ রাত্রি লাই উদাত অতিরিক্ত কোন ফজিরত দিয়ে এই রাতের নামকরণ করা হয়নি মানে এই রাতের নাম দিয়ে রাতের নামকরণ করা হয়েছে এই জন্য এই রাতের নাম দিয়ে এই রাতে নামকরণ করা হয়েছে এটা হচ্ছে লাই রাতের নিস শাহবান শাহাবান মাসের মধ্যরাজী অথবা শাহাবান মাসের পনেরো তারিখ রাত্রি যে সমস্ত হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোর মধ্যে এসেছে সেভাবে এসেছে छाड़ा अन्न को प्रक्रिया पद्धति रत सम्पर्क आस नहीं जत वर्णनाथा बताइक के लाइल बड़ा नाम दिए नाम लाइ लतुला जी बला भाग्य रजनी हार्भवना नहीं पंचम ष्ठ नम्बर विभ्राट ष्ठ नम्बर विभ्राट हूँ जी रात के लाललातुल बड़ा बढ़ाई थे ये भाग्य रजनी नीथा कथा বারাহ সব বেশাব্দি করতে হচ্ছে কোন জিনিস থেকে মুক্ত হওয়া উন্মুক্ত হওয়া বারা আতুল্লাহ আপনারা দেখে নেবেন বারা কি অর্থ করা হয়েছে বারাত হচ্ছে মূলত আজহামের ঘোষণা বারাত হচ্ছে কিসের ঘোষণা আজহামের ঘোষণা বারা আতুলা ও রাসৌলিন মুক্ত হয়ে যাওয়ার ঘোষণা বারাতুলি মুক্ত হওয়া আমরা আসলে বড় বিপদের মধ্যে আছি এবং তথাকথিত একদম আলম যাদের কাছে কোরআ এবং আদিশের সত্যিকার জ্ঞান না থাকার কারণে তারা মানুষদেরকে বর্ধস্ত করার চেষ্টা করতেছে এই রাত সম্পর্কে দিয়ে এবং এই রাতকে নিয়ে অনেক ধরনের পূজা অর্চনা অনেক ধরনের অনুষ্ঠান ইত্যাদি আবিষ্কার করেছে যেগুলোর সাথে বিভ্রাট সম্পর্কে আমরা জানতে পারলাম দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে মাসের মধ্য জনি অথবা শাহাবান মাসের পনেরো যে রাত্রির ব্যাপারে हादी बर्णित हादी वर्णित हो तेरह सहबी ए बेपारे वर्णना कर तरह जन सहबी वर्णना अधिकांश प्राय सबग কি এক কথা বলতে গেলে সবটাই মিথ্যা অথবা দুর্বল হাদিস সবটাই মিথ্যা অথবা দুর্বল হাদিস বেশিরভাগ হাদিসই মিথ্যা হাদিস এবং এই সবগুলো হাদিসের মাঝায় হচ্ছে ভিত্তি হচ্ছে তার উপর নির্ভর করে তিনি হচ্ছেন আমি অল্প আগে দিঙ্গি দিয়েছি মাখুলা স্বামী রহমতুল্লা সিরিয়া এই ব্যক্তি মাখুলা স্বামী তিনি আসলে এটা বর্ণনা করেছেন এবং সর্বপ্রথম এটার চর্চাটা সিরিয়াতে হয়েছে মাখুলা স্বামী রহমতুল্লাহ আলাই এই বর্ণনা কোথায় পেলেন কোন সোর্স থেকে খু তিনি মধ্যে যিনি ইসরাইমিয়ার বর্ণনা করতেন তিনি ছিলেন কাব আল আহবা রাজি আল্লাহ তাল্লাহনু তাই কাহাব থেকে তিনি ইসরামিয়াতে যে বর্ণনাগুলো রয়েছে ইসরাইমের যে রেওয়ারত থেকে মূলত এই সমস্ত কথাগুলো আলোচনা করেছেন সুতরাং রাসুল উল্লা সালাম হাদিসের সাথে এগুলো সম্পর্ক একেবারেই নেই এগুলোর সম্পর্ক হাদিসের সাথে একেবারেই নেই যেহেতু নিয়েছেন সুতরাং এগুলো অধিকাংশ বর্ণনা এগুলো তো ইসরায়েলিয়াতের বর্ণনা বিভিন্ন ধরনের ইসরায়েল থেকে যে সমস্ত বর্ণনাগুলো আমাদের কাছে এসেছে যেগুলো সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাহ আলী সালাম হাদিসের মধ্যে বলেছেন কি বলেছেন আপনারা জানেন কিনা মেনে আর কোনো সুযোগ নেই কিন্তু এগুলোর মাধ্যমে শরীয়তের কোনো বিধান অথবা শরীরতের কোনো এবারক সমস্ত ওলামায় আমাদের ঐক্য মাধ্যমে সাব্যস্ত হবে না সমস্ত ওলামায় আমার ঐক্য মাধ্যমে সাব্যস্ত হবে না এবং আপনার যদি তফসিল ইবনে কাছি দেখে শুরুতে গুলো আমি উল্লেখ করেছি শুধুমাত্র যাতে যদি কোরআন বুঝার ক্ষেত্রে সেগুলো সহযোগিতা করে অন্যথায় আমি একটি স্টাইলিয়া এর মধ্যে উল্লেখ করতাম না এগুলো কোরআন বুঝার ক্ষেত্রে কোন সহযোগিতা হয় কিনা এই এই স্টাইলিয়াত উল্লেখ করেছি সেই ইসরায়েলিয়া গুলো যদি যদি একটি একটি করে বাদ দেওয়া হয়ে থাকে তাহলে তফসিল এক ওয়ান তফসিল কমে যাবে ওয়ান থার্ড কি হয়ে তফসিল কমে যাবে মধ্যে যদি তোমারই তুলে প্রায় মিথ্যা বানাওয়ট মিথ্যা কথা তার তফসিলের মধ্যে উল্লেখ করেছেন একটা দুইটারে প্রায় বিশ মিথ্যা কথা উল্লেখ করেছেন একটি দুইটার মানে এগুলো সবগুলো ইসরায়েলিয়ার থেকে উল্লেখ করেছেন কেন উল্লেখ করেছেন তিনি সম্পর্কে উল্লেখ করেছেন হ্যাঁ উল্লেখ করেছেন যদি কোনো কারণে কোথাও কোন সরাব এর মাধ্যমে উপকৃত হতে পারে যেহেতু এই বক্তব্য এসেছে মার্কেটে বক্তব্য এসেছে তিনি শরাব দিয়ে এগুলো উল্লেখ করেছেন যাতে আহিক মহাতিকিং ব্যক্তিরা এগুলো সম্পর্কে জানতে পারে জেনে এগুলো সম্পর্কে উপকৃত হতে পারে এগুলো আপনাদের সবার জন্য নয় এগুলো সব আলো লোকের জন্য নয় এগুলো এগুলোতে শরাব দেওয়া আছে মানে যে সবাব উল্লেখ করলো সে আপনাকে কি করলো আহা আলাহ আপনাকে ওই সনবের দিকে সম্পর্কিত করে দিল সনদ জেনে নাও তারপরে কি করো হাদিস বুঝো কিন্তু কারণ জানতেন না যে উন্মত মহাম্মদীর মধ্যে এমন একটা গোষ্ঠী আসবে যে গোষ্ঠী কোনো সময় দিকে তাকাবে না শুধু হাদিসের দিকে তাকাবে তবে শরৎ পাম শরদ কি জিনিস তাকাবে শুধু হাদিসের দিকে যে সনদ বাদ দিয়ে হাদিস বুঝার একটা গোষ্ঠীর আসবে যারা সনদকে কমপ্লিটলি বাদ দিয়ে দিবে এটি মূলত মহাদিস জানতেন না এই জন্য এই সমস্যাটা হয়ে গেছে এখন আমরা বিশাল বিপদে পড়ে গেছি সনদ এর সাথে আমাদের কোন সম্পর্ক নেই সনদ আমরা জানিই না বরং একটা বুদ্ধি করেছে সনদ হাদিসের কিতাব গুলো থেকে উঠাই দিয়েছে হাদিস গুলোকে করে সনদ উঠাই দিয়েছে ফলে মেস কায়ুল মাসাবি যখন লেখা হয়েছে তখন শুধু আদিস গুলো উল্লেখ করা হয়েছে মিসকাতুল মাসাবি যখন লিখেন এর লেখক যখন লিখেছেন তখন মানে মাসাবি হুসুল্লার মধ্যে আল্লাহবাবা কবির রহমতুল্লায় যখন এটাকে সংকলন করেছেন হাদিসের সনদ এবং এমনকি সাহাবুল নাম পর্যন্ত বন্ধ করে উঠিয়ে দিয়েছেন শুধু হাদিসটুকু উল্লেখ করেছেন পরবর্তী সময়ে যখন আলাউদ্দিন খাতিব রহমতুল্লাহ আসতেন তখন তিনি বলেন যে না এটা হাদিসের কিতাব হিসেবে গ্রহণযোগ্য হতে পারে না হাদিসের মর্যাদা এটা পেতে পারে না কারণ হাদিসের মর্যাদা পেতে হলে হাদিসের মধ্যে সনদ এবং মতন হাদিসের মর্যাদা পেতে হলে হাদিসের মধ্যে শহাদ এবং মতন বুঝিয়া করিয়া এবং যেহেতু সহাদ নেই তাহলে এটার মর্যাদা পাবে না তখন তিনি কি করলেন তিনি বললেন যে পুরা সলাম হাদিসের উল্লেখ করবেন না হাদিসের শুধুমাত্র বর্ণনাকারীর নাম উল্লেখ করবেন এবং কে বর্ণনা করেছেন সেটা উল্লেখ করে দিবেন তাহলে আপনি ওই কিতাব দেখে কি করতে পারবেন যেমন দবাকুল বুখারি দেখব মাসকা দেখছেন আপনারা দবাকুল বুখারি মানে বুখারি বর্ণনা করেছেন কিন্তু হাদিসের সহ নেই যেহেতু আপনাকে মনে নিয়েছে যে রমাবুল বুখারী বুখারিতে গিয়ে আপনি কি দেখবেন সনকটা দেখে নেবেন ঠিক আছে কিনা তাতে করে আপনাকে মানে বোখারিতে যাওয়ার জন্য আছে তখন আলাউদ্দিন খতিবাই তিনি এটাকে এভাবে সাজালেন এভাবে কি করলেন সাজালেন যে আদিসের অন্তত পক্ষে সাহাবীর নাম যদি না জানা থাকে তাহলে সে আদিশ বর্ণনা করা যায় মানে এটা উচিত বরং ভারতবর্ষের সবচেয়ে বড় উল্লেখযোগ্য আলেন্দ্রের মধ্যে একজন কোনো তিনি আমাদের আলেন্দ্রে পড়ার চেষ্টা করেন না সে যদি কোনো আলেম তিনি এই হাদিসটি কোন গ্রন্থের মধ্যে সংকলিত হয়েছে সেটা না জানেন তার জন্য জায়জ নেই এ ধরনের কোনো হাদিস বর্ণনা করা তার জন্য জাইজ নেই এ ধরনের কোন আদিশ বর্ণনা করা কিন্তু আজকে আজকে যদি আলমদেরকে দেখেন আজকে যদি হতিবদেরকে দেখেন আজকে যদি বিভিন্ন ধরনের আলোচকদেরকে দেখেন দেখবেন যে হাজি এরপর হাদিস বলে যাচ্ছে তিনি তাকে জিজ্ঞেস করেন তিনি তাৎক্ষণিকভাবে এবং তিনি মাহফিলের মাধ্যমে শুনে এসেছেন শুনে শোনা বলে যাচ্ছেন শোনা শুনে আওয়াজ করে যাচ্ছেন তো আমি যেটি বলতেছিলাম সেটি হচ্ছে রসুল্লাহ সাল্লা থেকে তার সাহাবি ষোলোটি হাদিস বর্ণনা করেছেন সবগুলো হাদিস একসাথ করার পরে আমাদের কাছে যেটি প্রকাশিত হয়েছে স্পষ্ট হয়েছে সেটি হল এই হাদিসগুলো তিন ভাগের বট এর মধ্যে অধিকাংশ হাদিস মিথ্যা এরপরে দ্বিতীয় পর্যায়ে এসেছে কিছু হাদিস দুর্বল এবং মুখার এগুলির মতনের মধ্যে তাপ রয়েছে এগুলোর মতনের মধ্যে বিভিন্ন ধরনের বৈষম্য হয়েছে মানে সাংঘর্ষিকতা হয়েছে মতন সাংঘর্ষিক মতনের মধ্যে কোন ধরনের সঠিক মানে তথ্য নেই কারণ হচ্ছে আমি হাদিস মহাদিসের কারণ হাদিস পড়লে যেটা বুঝবেন সেটা সবাই পড়লে বুঝবে না কারণ হাদিস বিশাল যে আসলে কোনটা হাদিস কোনটা হাদিস নয় হাদিস বিশাল কাছে হাদিসের ব্যাপারে সেই পুক্ত জ্ঞান তার কাছে রয়েছে এই তিনি সেটা উপলব্ধি করতে পারেন সেটা সবাই উপলব্ধি করতে পারেন না যেমন রবীন্দ্র বিশেষজ্ঞ বলা হয় আপনারা জানেন যেটা রবীন্দ্র বিশেষজ্ঞ মানে রবীন্দ্র বিশেষজ্ঞ বলতে এই ব্যক্তি রবীন্দ্রনাথের যে লেখাগুলো আছে এই রবীন্দ্রনাথের লেখাগুলো পড়তে পড়তে তার এমন একটা মানে বিশেষ জ্ঞান তৈরি হয়েছে সে দেখলে লেখা দেখলেও বুঝেছে এটা রবীন্দ্রনাথের লেখা আর লেখা দেখলেও বুঝ না এটা রবীন্দ্রনাথের লেখা হবে না এই প্রজ্ঞা তার মধ্যে তৈরি হয়েছে হাদিস বিশেষজ্ঞ যারা রয়েছে সত্যিকার হাদিসের জ্ঞান যাদের মধ্যে রয়েছে তারা রসুন উল্লাস দেখলে যে এটা হাদিস আর যদি আসলে হাদিস দেওয়া এটা মানে একবার দেখলে তিনি বুঝবেন যে না এটা হাদিস এটা মানে কেউ তৈরি করেছেন তারা রসুন উল্লাস এবং বক্তব্যের মর্যাদা এবং মান আর অন্যদের তৈরি করা বক্তব্যের মান সমান হতে পারে না তৃতীয় নম্বর হচ্ছে দুটি হাদিস নিয়ে সমস্যা হয়েছে একটি হাদিস বর্ণিত ইমাম তিলমিজি রহমতুল্লাহ বর্ণনা করেছেন আর একটি হাদিস আয়সী আল্লাহ থেকে বর্ণিত এটা ইমাম তিরমিজি আবুদাউদ্ মধ্যে এসেছে এই দুটি হাদিস নিয়ে অধিকাংশ আহিস হাফিজ আব্দ হাজির আজ কালী রহমতুল্লাহ আলাই হাফিজ আবিন ইমাম নবী রহমতুল্লাহ আলাই ইমাম বোখারী রহমতুল্লা দারাপ রহমতুল্লা রহমতুল্লা আলাই ইমাম নাসাই রহমতুল্ল আলাই এরা সবাই এবং ইমাম শাফি রহমতুল্লাহ থেকে বর্ণনা পাওয়া গিয়েছে এরা সবাই এই হাদিসগুলোকে দুর্বল বলেছেন এই হাদিসগুলোকে এ দুটি হাদিসকেও গ্রহণযোগ্য নয় দুর্বল বলেছেন এবং অধিকাংশ আল্লাহ হাদিস মহাদিস দুটি হাদিসকেও দুর্বল বলেছেন গ্রহণযোগ্য নয় বলেছেন শুধু মহাদী জবরী আল্লাহমিত যে হাদিসটি রয়েছে এই হাদিসটিকে শহীদ এরবারের মধ্যে মুস্তির আহমদুল্লাহ উল্লেখ করেছেন এবনে মুস্তিরহমদ তার শহীদে যে সমস্ত হাজিজ উল্লেখ করেছেন তার মধ্যে এটিও একটি কিন্তু এবন মুহমদারহীদে অনেক মিথ্যা হাদিজ উল্লেখ করেছেন শহীদ হিসেবে চালিয়ে দিয়েছেন চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে উল্লেখ করেন নাই তার কাছে তথ্যগত দিক থেকে স্বল্পতা ছিল তথ্যগত দিক থেকে স্বল্পতা ছিল আর হাদিজ তোর ব্যাপারে তিনি মুসাহ ছিলেন মতে সাহেব ছিলেন সহজ ছিলেন মানে কেউ আছে একটা সহজ মানুষ সহজ প্রকৃতি মানুষ আবার কেউ খুব কঠোর মানুষ কার সাথে কথা বলে আপনি দেখবেন মানে এমন কথা বলতেছে যে মানে মনে কথা দিয়েই আপনি টুকরা টুকরা করে ফেলবেন আর আয়োজনের সাথে কথা বলে দেখবেন যে না এমন নরম লোক যে মানে যাই বলেন তাই ভিজেই যাচ্ছে গড়ে জোরে ভিজে একেবারে শেষ হয়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে মানুষের পার্থক্য রয়েছে এই ভেতার বুঝতে যখন তো হানাবি মাজাহিদ বুঝেছিলেন হানাবি মাজাহের বিরুদ্ধে বই দেখার কারণে তার সমস্ত কিতাব এবং হাতিসের গ্রন্থগুলো সব পুডে ফেলেছে হানাফিরা এই বুঝতে কোন জায়গায় কেউ জানেন নাই কোথায় কোথায় এটা বর্তমান ইরানে একেবারে শেষ মাথায় হিরাতের পরে বুস্তা এই শহরটি তার বাড়িও বুড়ি দিয়েছে বাড়িঘর এখন যখন রাজনৈতিক কারণে বুড়ে দিতে তা নয় তখন অরাজনৈতিক কারণেও শুধু কিতাবের কারণে বাড়ি বুড়ে দিয়েছে বুঝে আসছে কিনা তার বাইরে সব পড়ে দিয়েছে কিন্তু খুব হাদিসের দিক থেকে মতেন হাদিসের দিক থেকে মানে ছিলেন ফলে খুব বেশি তিনি মানে জাস্ট পড়ত করতেন না খুব বেশি এটাকে জাস্টিফাই করতেন না মানে দেখাশোনা করতেন না মানে যদি কেউ বলছে যে এই লোকটা হ্যাঁ গ্রহণযোগ্য ঠিক আছে গ্রহণযোগ্য তারা হাদিস সহি উল্লেখ করে দিয়েছেন মহাজিব নজাবাল বর্ণিত আদিষ্টটাকে মধ্যে উল্লেখ করেছেন আর এই যুগের মধ্যে শেখ নাসুদ আবানি আহমদুল্লা আলাই আল্লাহ আবুল্লাহ করুক এবং আল্লাহ তাকে ক্ষমা করুক দুটাই সেটা হচ্ছে শেখ নাসুদ আবানি আহমদুল্লা আলাই এই দুইটি আদিসকেই তিনি এই দুইটি আদিসকে সহি এটা সবচেয়ে বড় বিভ্রা মানে হাদিসের সমাজে বা দিক থেকে এমন ব্যক্তি রয়েছে যে হাদিসের মধ্যে তিনজন মানুষের কথা উল্লেখ করেছেন আন্দোলন পাঠানের কথা উল্লেখ করেছেন এ হাদিসের মধ্যে আপনারা যতই চেষ্টা করেন তারপর আমাদের সিলেট সিলেটে কথা দিয়ে একবার সিলেট দিয়ে সিলেটের কথায় আলোচনা করেছে আমি কিছু বুঝেছি কিছু বুঝিয়ে নেই বুঝতেছে তো এটা কোনো সন্দেহ নেই আমার এই প্রভাব থেকে আমাদের মুক্ত করা খুব কঠিন তো যেহেতু সিরিয়ার মানুষ সিরিয়ার এই বেদাত এই বেদাতটা সিরিয়ার বেদাত এটি মুদিনার মানুষ মোটিও জানত না এবং এটা সিরিয়ার বেদাত আমরা সামনে আলোচনার মধ্যে যদি আমাদের সুযোগ থাকে সেই বিষয়গুলো দৃষ্টি আপনার আমাদের মূল আমাদের যেতে হবে তো এই তিনি প্রভাবিত হয়েছেন এবং শেখ না সুদিন আবাই রহমতুল্লাহ এই হাদিস দুটিকে সহি বলেছেন আসলে কি দুটি আমি এই হাদিসের যতগুলো সনদ সম্পর্কে দেখেছি এই দুটি হাদিস নয় কারণ এই দুটি হাদিসের মধ্যে এমন ব্যক্তি রয়েছে আব্দুল্লাহ তা দুই আবদুল্লাহিয়াল কফি রহমতুল্লা আব্দুল্লাহ লাহিয়াল কফি রহমতুল্লা যদি তার হাদিসকে সহি বলা হয় তাহলে অবশ্যই অবশ্যই শেখ নাসুদ্দিন আলবানীকে বানিকে আনাফি মাঝাবের যে হাদিস গুলোকে বলে এসেছে সবগুলোকে সহি বলতে যে আদিজগুলো দিয়ে আনাফিরা দরিয়ে দিয়েছে সবগুলোকে সহিপারে কোন ধরনের দিমত নেই সুতরাং রহমতুল্লাহ এর একটা বিভ্রাট এই বিভ্রাটটাকে শেখ আব্দুল রহমতুল্লাহ তার ফটো আর মধ্যে বলেছেন এই কাজটুকু মূলত তার জোর জবরদস্তি ছাড়া আর কিছুই না এটা জোর করে চাপিয়ে দিয়েছে। হাদিসটাকে জোর করে শুদ্ধ করে দিয়েছে আসলে শুদ্ধ হওয়ার কোন যোগ্যতা এই হাদিসের মধ্যে নেই এই দুটি হাদিসের মধ্যে নেই যদি করল তাহলে কি দাঁড়াবে সুমিন সাহেবানের ব্যাপারে কোন সহি হাদিস নেই এটা আমরা জানলাম যদি সুমিন সাব্যস্ত হয়ে থাকে তাহলে কি দাঁড়াবে তাহলে এতটুকু দাঁড়াবে যদি আহলে হাদিসদের মধ্যে একজন লোক বলেছেন সেটা বলো যে এই রাতের একটা ফজিলত সাব্যস্ত হবে কিন্তু এই রাত পালন করা এই রাতের কোন হাদিসের মাধ্যমে সাব্যস্ত হবে না শুধুমাত্র এই রাতের একটা ফজিলত সাব্যস্ত হবে সেই ফজিলতটা হচ্ছে যেটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে এই দুটি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে ইয়ার তালে ও একটি হাদিস বৃদ্ধ হাদিসটা বলতেছি আল্লাহুল তার সৃষ্টি সৃষ্টির ক্ষমা করে দেন শুধু মুশেক অথবা এমন ব্যক্তি যার অন্তরের মধ্যে বিদ্বেষ রয়েছে বিদ্বেষপূর্ণ অন্তর বিশিষ্ট ব্যক্তি ব্যতীত এই দুইজনকে ক্ষমা করার না শেখ নাসুদ্দুর যদি এই হাদিসের মতনের দিকে তাকাতেন নিশ্চিত মানে যে দাঁড়িয়ে এ হাদিস যে মিথ্যা সেটি প্রমাণিত হয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে শেখ নাসুদ আবার হুম তুলার যতগুলো হাদিস সহি করেছেন জয়ীব করেছেন কখনো মতনের দিকে তাকান নেই সে বৃত্তিত করেছেন খুব গুরুত্বপূর্ণ কথা বললাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললাম তিনি হাদিসের তসিয়া এবং সেখানে যদি হাদিসের সমাজের দিকে টাকা না তাকিয়ে নতুনের দিকে তাকাতেন তাহলে নিশ্চিত হতেন যা যারা সুসোল্লাহ বলেন তিনটি কারণে হাদিসের মতের মধ্যে রয়েছে আল্লা গোটা সৃষ্টি জগৎ তার দৃষ্টির সামনে গোটা সৃষ্টি জগৎ তার সব সামনে অন্যী গেল তিনি সবকিছু শুনেন কিছু জানেন তিনি দেখতেছেন সবকিছু আবার আল্লাহ রব্লুল আলমানের মধ্যে কি তাকান কি দেখেন তিনি এরপরে আল্লাহ করে দিবেন বিশেষ একটি মধ্যে বিশেষ রাত্রিতে যদি বিশেষ ক্ষমা হয় থাকে তাহলে অবশ্যই আল্লাহ রব্দুল্লা আলমিন এই বায়ুদের জন্য ক্ষমা করবেন বুঝে আসছে অবশ্যই জন্য ক্ষমা করবেন এমনি এই রাত্রের কারণে ক্ষমা করে দিবেন হুট করে এই রাতের কারণে এমনি আল্লাহ আলমিন ক্ষমা করে দেবেন রাতের মধ্যে সমস্ত মানুষের মুসাহীন মোশাহীন যার অন্তর্মধ্যে বিদ্বেষ আছে সে একজন ব্যক্তি সে একজন ব্যক্তি ঠিক না তার আছে মোসাহীন যার অন্তর্মধ্যে বিদ্বেষ আছে যেমন আপনার আমার বিদ্বেষ আছে কোন সবদাহ নেই আমার এটা পোষণ করাটা কিন্তু আমি কি কাফের নাকি আমি লিপ্ত রয়েছি কিন্তু মুর্শিক আর মুসাহ দুটি একই সমান আসার প্রশ্নই আসে না প্রশ্নই আসে না মুর্শিক ব্যক্তিকে আল্লাহ সুবান করবেন না এটা আল্লাহর বলি মুর্শিকা এই হাদিস থেকে এটা এই হাদিসের মতো শেখ নাসুদিন আসলে বিষয়টাকে মতবেন দিকে যেহেতু দেখেন নাই অনেক হাদিসের ক্ষেত্রে এই শেখ নাসুদ্দিন আল্লিন রহমতুল্লাহ মতবেন্দিকে না দেখার কারণে তিনি খেয়াল করে বলে দিয়েছেন যে হাদিসটা সহি কিন্তু দেখা গিয়েছে যে হাদিস মতনের সাথে হাদিসের বিশাল সম্পর্ক রয়েছে হাদিসের মতন যদি ঠিক না হয় থাকে হাদিস সহি বলি দিনেই যথেষ্ট হয়ে যাবে না হাদিসের মতনটা কি হতে হবে রাসুল উল্লাহ সাল্লা অন্য বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে অন্য বক্তব্যের সাথে হাদিসের মতনের সাথে একটা সুস্পষ্ট বৈপীড়িত দেখা যেতে পারবে না বইপীড়িত থাকতে পারবে না যাই হোক আমি বলেছি এ কথা আমি বলেছি সেখানে আসলে আমরা সম্মান করে বলেছি মায় এরাম মানে সর্বোচ্চ এহতেরাম সম্মান করে যেন যেহেতু এই যুগে আল্লাহ রাসুল সাল হাদিসের এত বড় খেদমত করেছেন খেদমতের কারণে তাকে সম্মান করে বলেছে যদি এই আদিস কোন কারণে সহি তাহলে এটাই প্রমাণিত হবে যে এই রাতে আল্লাহরা বলেন ক্ষমা করে দেন কিন্তু এই রাতের কোনো ইবাদত এই রাতের কোনো আমন এই রাতের কোনো অতিরিক্ত ফসিলত এর কিছুই এই রাতে সাব্যস্ত হয়নি এই হাদিসের মধ্যে এগুলো কিছুই আসেন শুধু আল্লাহ তারা ক্ষমা করে দেন এই মর্যাদাটুকু এই ফজিলতটুকু এই রাতের সাব্যস্ত হয়েছে এই রাতের ফজিলত সাব্যস্ত হবে মাহারফের মধ্যে রাজব রাহমতুল্লাহ লতাইফুল মাহারফের মধ্যে এই রাতের এই কথাগুলো উল্লেখ করে তিনি বলেছেন যে সলফে সালদের মধ্যে অনেকেই মানে এই বর্ণনাগুলোকে সামনে রেখে এই রাতে তারা ব্যক্তিগতভাবে ভাবে কিছু ইবাদত করতেন নিজস্ব করতেন কিন্তু এই রাতের আনুষ্ঠানিকতা এই রাতে কোনো অনুষ্ঠান করা এই রাতে কোনো কাজ কখনো এই রাতের আনুষ্ঠানিকতার ব্যাপারে অথবা এই রাতে কোনো ইবাদত পালনের ব্যাপারে রাসুল উল্লাহ সাল থেকে কোনো সহি হাদিস সাব্যস্ত হয়নি কোন সহি হাদিস আসেনি যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে বন্ধ ঘোষণা করা হয়েছে মানে এটা প্রতি গুরুত্বপূর্ণ রাত চিন্তা করেন মানে অনেক রাত আছে যেগুলো জাতীয় দিবসে পরিণত হয়নি যেগুলো বন্ধ ঘোষণা করে না কিন্তু এই রাত এত গুরুত্বপূর্ণ যে এত বিশাল ব্যাপার যে ভাগ্য তো কোন দিকে চলে যাবে কোনো খোঁজ খবর নেই এই জন্য এই রাতের বন্ধই ঘোষণা করে দেওয়া হয়েছে যাতে ভাগ্য তালাশ করে নেওয়া যায় সবাই ভাগ্যকে কি করতে পারে তালাস করে অর্জন করতে পারে কিন্তু ভাগ্যের বিষয় আসলে অর্জন করার বিষয় না এটাও সবাই জানতে হবে ভাগ্যের বিষয় অর্জন করার বিষয় নয় এটি মূলত ভাগ্য বিশ্বাস করার বিষয় ভাগ্যটা হচ্ছে কৃষি বিষয় বিশ্বাস করার বিষয় এবং হামরা নামে এক কারি না বুঝছে তার বাড়ি সর্বপ্রথম ব্যক্তি যিনি দামেস্কের জামে মসজিদে এসে চারশো আটচল্লিশ সিজর সনে চারি সনে তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি দামের জামে মসজিদে এসে তিনি বললেন যে আস আমরা তুলে সুবিন সাহাবান করি এবং এই রাতে নামাজ আদায় করি জামাতে এই রাতে লোকদেরকে নিয়ে সর্বপ্রথম সালাত আবিষ্কার হয় চারশো আটচল্লিশ সিজির সনে এবং সেটা হয় তাকে সিরিয়াতে মূলত মদিনাবাসী এই রাতের ফুজরত সম্পর্কে কিছু জানতো না ফুজরত সম্পর্কে যত বর্ণনা আছে সবগুলো বলো না অধিবাসী যারা ছিল তারা সবগুলোকে অস্বীকার করেছে এবং সবগুলোকে বলেছে যেগুলো রাসীল উল্লাহ থেকে হয়নি যদি সাব্যস্ত হতো তাহলে রাসুলুল্লাহম আমাদেরকে করতে বলতেন আমরা রাসুল উল্লাহ সালাম এবং তার পরবর্তী সময় কাউকে করতে পাইনি কেউ কোন ধরনের এই কোন এই রাতে করেছে এই ধরনের প্রমাণ আমাদের কাছে মদিরাবাসী এটা কখনো গ্রহণ করে শুধু সিজাতেই সর্বপ্রথম চারশো আটচল্লিশে ঝরে সর্বপ্রথম এই রাতের আমল কি হয় চালু হয় এই রাতের আমল চালু হয় এবং গোটা করে এই রাতের মধ্যে হয় এই রাত পালন এবং এই রাতের এ মাদত এই হজিরত এগুলো মানে শুরু হয় জিয়াদের নোমাইরি থেকে বর্ণিত একটি বনারার মধ্যে এসেছে জিয়াদান নুমাইরি তিনি বলতেন যে এই আত্রফুজুরত মুত লাইলাতুল নিসউইন শাবান খায়র মিন লাইলাতুল কদর লাইলাতুল কদর চেয়ে উত্তম তখন ইব্রাহিম মুলাইকা ইবনে আবি মুলাইকা রাহমাতুল্লাহ আলাই এর কাছে এই ব্যক্তি বললেন জিয়াদান নুমাইরি কি এই কথা বলতে শুনেছি ইব্রাহিম মুলাইকা রাহমাতুল্লাহ আলাই বললেন যদি জিয়াদান নুমাইরি আমার কথা বলে আর আমার হাতে লাঠি থাক তাকে তাহলে আমি তাকে পিঠিয়ে কারণ এই ধরনের যে ব্যক্তি এই রাতের ফজিলতির উপর হাদিস বরামত করেছেন অথবা এই রাতের ফজিলতির উপর ভক্ত একজন ব্যক্তি যিনি এই রাতের ফজিলতের উপর হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন যে লাইল তুর কদর এবং দেখবেন যে আমাদের মানে সমাজের মধ্যে এই ধরনের বর্ণনাগুলো ব্যাপক হারে মসজিদ গুলো আগে আমি এবং রাতের ফজিলতের উপর আলোচনা করা এই রাতের ফজিলতির উপর নিশ্চয়ই এই ধরনের কিছু কথা এই ধরনের মানুষের মধ্যে ব্যাপকভাবে মানে আছে এবং সেগুলো বর্ণনাই করবে সেগুলো আমাদের আলেমন আমরা এই রাতে আলোচনা করেন भाग्य रि भाग्य रोजन बोलते गुरुत्वपूर्ण रिजिलत रि अथचरा अग्निपूजारक वाल्मिकी अग्निपूजार এত বুঝল থাকা সত্যি এই রাতে লাইটিং করা হবে না আলোকসজ্জা করা হবে না আলো জ্বালানো হবে না এটা তো হতে পারে না আলোই হচ্ছে সবকিছুর উৎসব যেহেতু অগ্নি পূজা করবেশ্বাস ছিল তখন অগ্নি পূজার এই রাত্রে লাইটিং এর আবিষ্কার করেন শৈশ খ্রিস্টাব শৈশ শয়শ হিম বার্মিকিরা একটা আবিষ্কার করেন বিশাল বিশাল আগুন প্রজলিত করা হতো অনির্বাণ করা হতো শিখা অনির্বাণ দেখতেছে এগুলো তৈরি করা হতো উদ্দেশ্য হচ্ছে এই রাতের সম্পর্কে মানুষদেরকে সচেতন করা এবং এই লাইটিং এর এই পদ্ধতি তারাই আবিষ্কার করে অগ্নি পূজার মূলত এই রাতের ফচুরত্বের সাথে অগ্নি পূজাকে কি করে দেয় একসাথে এই রাতটা যেমনি ভাবে মানে বাইজ হওয়া শুরু হয়েছে তেমনি ভাবে এই রাতে অগ্নি পূজাকে বাদনে দেওয়া হয়েছে এই রাতে মানে লাইটিং করার একটা শয্যা শুরু হয়েছে এই রাতকে সজ্জা করা হয় হয়ে সাজস্যা করা হয় তাকে এই রাতের এটি সম্পূর্ণ মূলত একেবারেই বিভ্রান্তি এগুলো কিছুই সালফে সাল হিনদের মধ্যে যে চারজনের নাম আমি বললাম মাক্ষুরের স্বামী জিয়াদ নুবাইরি হারদ মাহাদ যাদের নাম আমি বলেছি এরা কেউ আসলে এগুলো জানত না এরা আলসুমিন শাহান সম্পর্কে যদিও বলেছে কিন্তু এই ধরনের কাণ্ড এরা জানত না কারণ চারশো আটচল্লিশ হিসেবে এরা কেউ জবিত ছিল না এবং এই ধরনের ঘটনা ঘটে যাবে এরা কেউ জানত না এই জন্য নামাজ আবিষ্কার করেছে এই নামাজের নাম দিয়েছে সরাতুল আলফিয়া এই রাতের নামাজের নাম হচ্ছে সরাতুল আলফিয়া কি নাম সরাতুল আলফিয়া সরাতুল আলফিয়া কি নাম এক হাজার সলাত এক হাজার সলাদ এই এক হাজারের বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক রাকাতের মধ্যে কলহু আল্লাহ দশ বার পড়বেন কবার পড়বেন প্রত্যেক রাকাতের মধ্যে কলহু আল্লাহ দশ বার পড়বেন আর এই রাকাত সংখ্যা হচ্ছে একশো রাকাত एक सौ रखाते दस बार कुलम्ला मोट कत कई सलाजिलत सम्पर्क समस्त आदिशुल इसलम सामान्य सम्पर्क नहीं इबादत गुजर आविष्कार कर इबादत गुल रत फिरत इबादत आविष्कार करते हैं একেবারে সর্বশেষ যে কথাটুকু আমি বলবো সেটা হচ্ছে এই ধরনের রাতি রাত্রির আসলে উল্লাহ সাল্লাহ সাহাবিদের সাহাবিদের আমল দ্বারা প্রমাণিত হয়নি আমরা ইবাহত করব কিন্তু ইবাহত করার ক্ষেত্রে আমাদের মানহাইটটা কি সেটা আমাদেরকে জানতে হবে আর বর্তমানে ইবাহতের ক্ষেত্রে আমাদের মিসকনসেপ্টটা কি সেটা আমাদের জানতে হবে এটা বিষয়ে আলোচনা দীর্ঘ কিন্তু আমি সংক্ষেপে কয়েকটা পয়েন্ট আলোচনা করি মানে আমি মূল আলোচনার দিকে চলে যাব। আমাদের এবার ক্ষেত্রে সবচেয়ে বড় মিসকনসেপ্ট যেটা সেটা হচ্ছে এক নম্বর হলো আমরা যারা ইবাদত করি আমরা মনে করি যে যত বেশি করব তত বেশি সব কিন্তু এবারের কনসেপ্ট আসলে এটা নয় এবার যত বেশি তত বেশি সব ব্যাপারটা এমন নয় আল্লাহ রা বুলা আমাদের কাছে বেশি ইবাদত চান না আল্লাহর রাসুল সাল্লাহ বেশি ইবাদত করতেন ব্যাপারটা এমন নয় রাসুল্লাহ এবাদত যখন সাহাবিদের সামনে বেশ করা হল এসেছে দেখছেন রাসুল উল্লাহামে মিশিয়ে ইবাদত নাই এবাদত করে অন্য রকম করে দিয়েছেন ব্যাপারটি এমন নয় কিন্তু আমাদের কনসেপ্ট হচ্ছে আমরা মনে করি যে এ যত বেশি তত সব এ যত বেশি তত সব আসলে এ বাদত বেশি তত সব না ইসলাম এই কথা আমাদেরকে বলে নি এবং কোরআন এবং হাজি সাব্যস্ত হয়নি সুন্দর পদ্ধতিতে হতে হবে সুন্দর পদ্ধতিতে হবে সুন্দর পদ্ধতিতে হবে তত বেশি গ্রহণযোগ্য হবে তত বেশি সব লাভ করবেন আর সুন্দর পদ্ধতি বাদ দিয়ে যত আপনি করেন সেটা যত বেশি করেন না কেন সব মোটেও পাবেন না মোটেও আপনি সব লাভ করতে পারবেন সব হবে এই কনসেপ্ট এর কারণে আমাদের সমাজের লোকেরা মনে করেছে রাত যদি একশো টাকার রবুল্লাহমিন এটা চান এনে আমাদের কাছে বান্ধবের কাছে আল্লাহ রবুল্লা আলমিন এটি চান নেই এর জন্য এ ফরজ করেছেন মাত্র সত্র রাখাত একটু লক্ষ্য করে থাকে মাত্র সত্র রাখাত চব্বিশ ঘন্টা আমাদের চব্বিশ টাকা করা যেত ঠিক না কিন্তু আল্লাহ সেটা চান না আমাদের কাছে চান যেটা সেটা হচ্ছে আল্লাহ রবহাম চান যতটুকু করেছেন ততটুকুই আমরা আদায় এই মিসকনসেপ্টের কারণে আমরা মূলত এ মধ্যে বেশি করার চেষ্টা করি এবং আমাদের সমাজের মধ্যে একদম লোক আছে যারা মনে করে যে এ ভাতর যুত বেশি কেউ মনে করেন যে মানে শ্রিয়াম যত বেশি করা যায় কেউ মনে করেন যে যতটা খাত সরা করা যায় করা যায় আমাদের ফাজ যখন যান বাংলাদেশ থেকে হজ করার জন্য মক্কা যখন যান তখন তারা মনে করেন যে মক্কায় যাওয়ার পরে এরপরে তারা মক্কা থেকে তালিম যান মসজিদ তালিমে মসজিদে আয়সা বলা থাকে মসজিদে আয়সা নিয়ে মসজিদে আয়সা থেকে এরাম দিন দশটা বিশটা পঞ্চাশটা পন্ডটা মানে ওমরা করতে করতে অবস্থা এমন যে ওমরা করতে করতে অবস্থা শেষ হয়ে যাচ্ছে আমাকে আমি তো এটা অমরা বুমরা তেমন হচ্ছে এই উমরার মধ্যে কোন ফজিলত লাভ করার কিছু আসেনি যত বেশি ওমরা করবেন তত বেশি ফুঁজি কোথায় পেয়েছেন কে বলেছে আপনাকে এই অমরা ইসলাম বিদায় হাজির দিন মজিল মক্কা যে অবস্থান করেছেন হাজি তারা বন্ধিত হয়েছিলাম বিদায় হাজু যখন আসতেন আঠারো দিন তিনি মক্কা অবস্থান করেছেন আঠারো দিন অবস্থান করে একদলের জন্য তারা নেমে যান এবং তার নাম একটা অব্দা করেননি কনসেপ্টটা কোথায় রং কোথায় ভুলটা কোথায় এটা বুঝতে পেরেছেন কিনা কোথায় হয়ে গিয়েছে আমরা মনে করতেছি যে বুঝিয়ে দিয়েছে আমি কে নিজেই নিয়েছে এটাই একটা বুঝ মনে করি বুঝে গেলাম যে আমি যত বেশি ক্ষমতা করতে পারি যত বেশি হজ করতে পারি যত বেশি মানে যত বেশি করতে পারি ততই বেশি স্বভাব কিন্তু ব্যাপারটি এমন নয় স্বভাব মূলত এর উপর নির্ভর করে না সব মূলত এর উপর নির্ভর করে দ্বিতীয় মিসকনসেপ্ট যেটা হচ্ছে এই আমরা চেষ্টা করি যে যত সংক্ষেপে গোপন পথে আল্লাহ কাছে ক্ষমা ও পাওয়া যায় কোন খানবি কোন রোপন যায় সব বরাত কোনখানে যায় সব কথা কোনখানে পাওয়া যায় আর সারা জীবন আল্লাহ রবীর সাথে যদি একশো ডাকাতের তার ইমরান আছে কিনা আগে সেটাও তো জানা নেই এই সারাতের কোন মূল্য আছে কিনা তাদের জন্য মসজিদেই যাবে না এই রাতের অবস্থা এমন হয় যে ওই ওই সমস্ত জন্য ওই রাতের মধ্যে আপনি মসজিদে গিয়ে পারতেছেন না কোথায় কোন সহজ পথ পাওয়া যায় এই জন্য বিশ্বাহের পথ তালাশ করে বুজুর্গের পথ তালাশ করে মুরব্বীর পথ তালাশ করে খানকার পথ করে হাজার রকমের দল গোষ্ঠীর পথ তালাশ করে কিন্তু এই পদ তালাশ করতে আল্লাহ রবিনাই একেবারে শুরুতে শিক্ষা দিয়েছেন পদ তালাশ করার জন্য সেটা হচ্ছে আশিরাতুল মুস্তাকিমাতুল মুস্তাকিম তালাশ করার জন্য একটা পদ তালাশ করার জন্য তো আল্লাহ তালা বলেন নাই কোন বিশ্বাপ কোন দিয়েছে এই এমন কি মানে খ্রিস্টানরা তো আপনারা জানেন যে খ্রিস্টানরা টাকা নিয়ে একটা চেক দিয়ে দেয় এটাকে চাকর গুফান বলা হয় তাকে এটা বিশ্বাস করে মুসলমানরা মনে করে যে বাংলাদেশে একজন আছে আমার কাছে সঠিক তথ্য আছে যে তিনিও চেক লেখে দেন এ ধরনের চেক দেন যে সময় এই চেকটা দিয়ে দেওয়ার জন্য কবর দেওয়ার সময় এই চেক দেওয়ার জন্য ক্ষমা করার ক্ষমতা এই সমস্ত লোকেরা কিভাবে বেগম ক্ষমতা একমাত্র আলার কেউ ক্ষমা করতে পারে কিনা ক্ষমার একমাত্র মালিক হতে পারল সুবর্ণ তারা ক্ষমা একমাত্র আঙ্গার আব্দুল করতে পারেন অথচ বিভ্রান্তি দেখবেন এর মধ্যে জড়িত কারণ এই ধরনের সময় আমি মনে হচ্ছে যেন কারণ এখন মসজিদ গুরুতে চাকর গুফারের লেখা হচ্ছে তো দেখতেছে মসজিদের বিধবারে বসে বসে আল্লাহ তালা তাকে দায়িত করুক যে মানে শেফ করতেছে মসজিদে বসে मानी सामनेटर लाइट नए आदि पवार को लाइट बांग चो बोप बंद कर এত উজ্জ্বলের স্পষ্ট বক্তব্য করে ইসলামের সর্ববরা যারা পালন করতেছে যারা জন্য বিরিয়ানি ইত্যাদি মানে আবিষ্কার করে এবং সর্ববরা বিশাল আনুষ্ঠানিকতা করতেছে তারা আসলে কোন গুমরা তাদের কোন পর্যায়ের গুমরা হতে পারে এত কথা আলোচনা করার পরে এত কিছু জানার পরে মানে তারা আসলেই এর সাথে খাহেসে সম্পর্ক রয়েছে এর সাথে নিজের পকেটের সম্পর্ক রয়েছে নিজের প্রকৃতির সম্পর্ক করেছে। এবং আরে মানে আমরা এটা করে থাকি নিচকমাত্রীব সাহেব আসলে এই সমস্ত কথা বলে তো আমাদের ভাত মেরে ফেলবে আমাদের কয়েকজন বলতে শুধু মানে খতিক সাহেবরা আসে জুমার দিন শুধুরা চলে যাচ্ছে আমরা তো এটার উপর আমাদের জীবন দুটি রোজগার সবকিছু এটার পরে এসে আপনি জুমার এসে আবার এক বক্তব্য দিয়ে গেলেন যে আবার ভাত বেরে চলে গেলেন তো আর খাওয়ার ব্যবস্থা এটার कारण खान क्या सलाक बिक्री खा क्यों अपनी आज इबादत बिक्री खाने क्यों अपना जदि इबादत बिक्री खेते हैं इबादत ठीक रेखे भीक्षा करेज आपनी जो क्या करते अक्षम हन आपनार्जन भीक्षा जायज कबाद बिक्री जाबात बिक्री खाने ना इबादत बिक्री खा सूझ नहीं ক্ষতি সাহায্য আপনার ভাত মানা নাই আপনার ভাত আপনি নিজে মেরে আপনি আপনার রিজ্ঞের উপস্তক্ষেপ করেছেন আপনি আপনার আখিদার উপ করেছেন আপনি আপনার জান্নাত এবং জাহান্ন সবকিছু অংশ ব্যবসা দিচ্ছেন আপনি হয়তো বলবেন কি বলতেছেন এগুলো আসলে কথা হচ্ছে এটাই এগুলো ব্যবসা ব্যবসা থেকে ওদেরকে হবে ওদেরকে এই সমস্ত ব্যবসা থেকে সরানোর চেষ্টা করতে হবে তাদের যেখানে সুযোগ আছে বলে আপনি কাজ না আপনি অন্য কাজ আপনি মসজিদে এই সমস্ত বিক্রি করেন না আগারে কামড় বিক্রি করার দরকার না আগানের কামড় ঠিক রেখে আপনি অন্য কাজ করেন এই সমস্ত লোকদেরকে যদি অন্য কাজের আগানে তাদের রুটি রোজগারের যদি সম্ভব দেওয়া যেত তাহলে কিন্তু এই সমস্ত লোকগুলো আসলেই এই দাঁতগুলো থেকে ফিরে আসতো এই থেকে দাঁতকে ফিরানো সম্ভব কারণ আমি যতই আলোচনা করেছি যতই আমার কাছে স্পষ্ট হয়েছে প্রত্যেকটা আলোচনার মধ্যে এটাই স্পষ্ট হয়েছে তারা শুধু এই করতেছে সমস্ত কাজগুলো করতেছে শুধু মানে নিজেদের রুটি রোজগারের জন্য নিজেদের জীবিকার জন্য আর না আর কিছুই কারণ এদের আর কোনো কোন পথ নেই এরা আর জীবিকার করার কোন পথ পায় না বিভ্রান্ত জীবিকার পথ আসলে আছে আর কুণার দুল্লাহ আল্লাহ বলে পৃথিবী কত বিশাল এই বিশাল পৃথিবীতে তুমি যেখানে তোলা যাও তোমার জীবিকার জন্য তুমি এই মানে মসজিদের মসজিদের আসো সবার যখন সে তখন মসজিদের থেকে মহিলা যাওয়ার কথা নির্দেশ হচ্ছে এটা এমন নির্দেশ যদি নির্দেশটা পরে জন্য নয় কিন্তু এটা নির্দেশ আল্লাহ আবুল্লাহ পক্ষ থেকে নির্দেশ থেকে বুঝা যাচ্ছে যে মসজিদের মধ্যে মানে এবারে বসে থেকে আল্লাহ রব্ল্লাহ ভরসা করা কোন সুযোগ মধ্যে নেই আর সেটাই আমরা করতেছি সেটাই আমরা এই মধ্যে আছি এজন্য আমি আপনাদের এই দৃষ্টি আকর্ষণ করলাম আজকে আলোচনা ভূমিকার মধ্যে আমি আপনাদের এই দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে যে আসলে এই বিভ্রান্তিগুলো মানুষের সামনে তুলে ধরতে হবে যে বিভ্রান্তি আমাদের এই এই সমস্ত রাত নিয়ে যে সমস্ত বিভ্রান্তি চলছে সমাজের মধ্যে এবং মধ্যে গুলো প্রত্যেকটা করুক কিভাবে যে এই সমস্ত লোকগুলো অনুধানের মতো পুরাণ এবং হাবিসকে উপেক্ষায় করে এই রাতের ফজিরতের উপর এই রাতের উপর এই সমস্ত কথাগুলো বলা যাচ্ছে যেগুলো সাথে ইসলামের সামান্যতম কোন সম্পর্ক নেই আমি এটা বুঝতে পারি না আমার এটা বুঝে আসলে হিসাব করছে আমি মিলাতে পারি না যে এরা আসলে জানাত এবং জাহান্নামী ব্যবহারে কি সিদ্ধান্ত আমাকে নিয়েছে আমার মনে যেন তারা আগেই সিদ্ধান্ত নিয়েছে যে আমি জাহান নামী হয়ে যাই হই আমার মূলত দুনিয়া অর্জন করা দরকার অনথা এই কাজ করা সম্ভব নয় আল্লাহ আবুল্লাহ আমি আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার বোঝার তফিক দান করুন